আমরা আলোচনা করি আর যে সালাদ সংক্রান্ত বিষয়ে আর সালাতর মাঝে আমরা অনেক সময় দেখি যে মানুষে যখন সালাত আদায় করেন নফল সালাদ বা সুনত সালাদ হে একলা একলা যখন আদায় করেন তখন আমরা অনেক সময় দেখি যে মানুষে যখন আদবান দিয়ে নামাজ পড়েন নামাজের মাঝে হে তার তেলাওত করেন বা ঠোঁট লড়েন না ঠোঁট বন্ধ তারপরে বন্ধ অবস্থায় তকবিরদের স্বামী আল্লাহমান হামিদা খর কিন্তু মনে মনে কিন্তু মনে মনে এইভাবে ঠুট না নাড়াইয়া সালাদ যদি কেবা দেয়া করে তা সালাদ ওইতো নাই দেয় যে আরবি যখন তেলাওয়াতব তেলাহতের মাঝে কীটা আছে মাখরাজ আছে তেলাহতার মাঝে উচ্চারণস্থল আছে কোনটা তেলাহত করতেইলে টুট নাড়তইবো কতটুকু এইভাবে দিক নির্দেশনা দেওয়া আছে এখন মনে মনে যদি যে সুরা যায় মনে মনে হে তকবির মনে মনে যদি মানে এই তকবির দেয় প্রকুশে দ্বারতসপি তাহলে তার সালাদ হইতো না এতে হইবো আমরারে হইব সালাদ যখন আমরা ফোড়ি তখন ঠুঁট না লাইতে হইব এবং উচ্চারণ করিয়ে আমরারে তেলাউ করতে হইব এটা দেখা যায় যে অনেক সময় মানুষে মনে মনে যখন ফোড়ে তখন তার সময় কম লাগে ঠাস ঠাসে নামাজ দেখা যায় যে দুই মিনিটে দুই রাখাত ফড়লিছি কিন্তু কিলা ফড়লো যে এ দেখা যায় মনে মনে ফড়িলিস অথচ তারে ফড়তে হইব জেলা প্রকাশ্যে যখন ফোড়ে তখন জেলা ফোড়া আলহামদুলিল্লাহ সি রব্বিলামিন তারা আস্তে আস্তে ফোরতে হইব ঠিক অনুরূপভাবে যে আলহামদুলিল্লাহিউ রবিল্লা আলমী এতেও যেন সালারটাকে দ্বীর স্থিরভাবে আমরা আদায় করি এবং রসদসাল্লাহিসাল্লামের অনুশীলনে আদায় করি এবং কেরাত ফোড়াত ক্ষেত্রে তাকবির বা তসপি ফোরার ক্ষেত্রে আমরা যেন যথাযথভাবে শুদ্ধ হরিয়া চেষ্টা করি আল্লাহ یتھ بھو سالاتا ٹوٹ بند کرنا سالات فرا جب تک یہ تکیا تفک دان خرکا صلی اللہ نبینا محمد وعلى وصحابی وسلام